শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ অনুবাদং শ্রী শ্রীমদি ভক্ত বৈদান স্বামী প্রভুপা দেয় শ্লোক সংখ্য শতুর্ভন্ত জুকৃতর্জুনাজিজ্ঞাস্থী জ্ঞানী চার গীতার গান সুকৃতি করেছে যারা সেই ছড়িজন জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হনতি সহিত তারা খরে এই ভজন অসুর আদি মায়া যুদ্ধে হারাই জীবন অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ দুষ্কৃতকারী দেহ ঠিক বিপরীত হচ্ছে স্স্ত্র নির্দেশ অনুসরণকারি এং তাদে বলা হয় সুকৃতি না আর্থাৎ সুকৃতি সম্পন্না মানুষ এরা সব সময় স্স্। নির্দেশ চলে সমাজে মেনে এবং আবার চারটি তিন বিভক্তি ও চার জ্ঞানী এই সমষ্ট ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরক শুদ্ধ ভগবত ভক্ত নয় কারণ ভক্তি বিনিময়ে এরক ক্ষনাক্ষণ অভিলাষ ফুর্তির কামনা করে কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমে এক কামনা থেকে মুক্ত এবং অভিলাষ থাকে সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তি বর্ণনা খরা বলা হয়েছে জন করে জ্ঞান যোগ আদি নৈমিত ধর্মে আচরণ থেকেই মুক্ত হয়ে অনুকূল ভাবে ভগবান দিব্য প্রেম ভক্তি সেব করাই হচ্ছে এই চার শ্রেণী ব্যক্তির সাধু সঙ্গে ভাবে শুদ্ধ ভক্তি পরিণত হয় দু দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি কর খুবই কঠিন কারণ তার অসংয উদ্দেশ্যহীন কিন্তু সব সৌভাগ্য ক্রমে তাহলে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্ত সংস্পর্শে আসে তাহলে তারা ও শুদ্ধ ভক্তি পরিণত হতে পারে যারা সকাম কাজে ব্যস্ত তারা নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা হয়ে ভগবানের স্বর্ণাগত হয় এবং নৈরাশার ফলেও অনেকেই সদুসংগ করে এবং তাভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসা হয় তেমনি আবার শূন্য গর্ব দার্শনিক সমস্ত জাগতিক জ্ঞানে উপলব্ধি করতে ফেলে ভগবান তত্ত জ্ঞান লাভ করা প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতেই শুরু করে তা ফলে। নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের রূপে জ্ঞান লাভ করে মূর উপর এই সমস্ত অর্থ অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানের যখন উপলব্ধি করতে পারে তার পরমার্থ সাধন করা সঙ্গে জড় জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই তখন তার শুদ্ধ ভক্তি পরিণত হয় এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেইভায় নিয়োজিত ভক্ত সকাম কামের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়াগাগতিক জ্ঞানের অনবেষণে অন্বেষণও করতে থাকে তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয় হরে কৃষ্ণ আপনার সকলে কি জন্ম এখানে আসছিলেন কৃষ্ণের জন্য কৃষ্ণের জন্য Krishna দর্শন করার জন্য কৃষ্ণ নাম কীর্তন করার জন্যে কৃষ্ণ ভক্ত সংগ্রহ করার জন্যে কৃষ্ণ কথা শোনার জন্য কৃষ্ণ প্রসাদ সেবা করার জন্যে আপনারা সকালে কৃষ্ণের জন্য আসছিল এই শ্লোক থেকে জানা যায় যে সকালে যারা কৃষ্ণের কাছে আসে তো কৃষ্ণের জন্য আসে না অনেকে আসি অনেকে আসে যেহেতু তারা দুঃখিত আছে এবং তাদের বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে সুখ প্রদান করতে পারে আমি দুঃখী আছি আমার অনেক জড় জাগতিক ক্লিশ ভোগ করি সেই জন্য সর্বশক্তিমান ভগবানের কাছে আসে তার চরণে প্রার্থনা করে যেন ভগবান আমাকে জড় জাগতিক সুখ ভোগ করা আবসার প্রধান করবেন তো আর ভগবান কৃষ্ণা বলছেন যে চার রকম লোক তার কাছে আসে তো এই চার শ্রেণীর মধ্যে দুই শ্রেণী আরো দুই শ্রেণী আছে এবং এই দুই শ্রেণীতে দুই বিভাগ আছে তো এই শ্রেণী আছে অর্থ এই মনে অর্থ মনে টাকা এই ভগবান আমাকে টাকা দাও তুমি লক্ষ্মীপাতি তোমার কাছে অসীন ধন আছে তো আমাকে কিছু দাও আমিও কিছু চাই তো সব কিছু নিজে খাচ্ছে ভালো নয় আমাকে কিছু দাও তো সবাই যারা আর থার্থী কৃষ্ণের থেকে ঢাকা চায় না ঠাকা থেকে ডলা ভালো নাকি ঢাকা থেকে ডলা ভালো নাকি কেন আমরা যদি ভগবানের থেকে ডলার নিতে পারে তো কেন আমরা জন্য প্রার্থনা করে তো কি গরিব লোক ভগবানের কাছে গিয়ে টাকা পয়সার জন্য প্রার্থনা করে শুধু গরিব লোক নাকি ধনী লোকের ছাড়া ও ভগবানের থেকে ঢাকার জন্য প্রার্থনা করে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 তো লোক না বেশি লোক ভগবানের কাছে আসে টাকা প্রার্থনা করা তার মধ্যে আর দুই শ্রেণী আছে একটা আছে জিজ্ঞাসা মানে ঠিক মতো ভক্ত নয় কিন্তু আর কি আছে ওই সব ভক্তি শুনেছি যে অনেকে যায় কি আছে সেখানে দেখার জন্য যায় আছে কি আছে? ঠিক আছে যাবো একবার দেখতে কি আছে সেখানে ও জিজ্ঞাসু জড় জগতের সম্বন্ধে জিজ্ঞাসু আছে যেমন আধুনিক যুগে বৈজ্ঞানিক এবং ঠিক কোনো মতো ফল পাই না সেই জন্য ভগবান ভগবানের একাচ্ছে প্রার্থনা করে যে আমি অনুসন্ধান থত আমি বুঝতে পারি না তো হে ভগবান আমাকে সমাধান দ্রেণী ভগবান বলছেন যে এই সুখীজন সুখৃতিজনদের মধ্যে শ্রেষ্ঠ আছে জ্ঞানী জ্ঞানী মনেকে এই প্রসঙ্গে জ্ঞানী শব্দ যাদের জ্ঞান আছে যেই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তা চরণ সেবা করা থেকে প্রত্যেকটি জীবদের পরম কল্যাণ সাধিত হয় এবং সেই জন্য সেই জন ভগবান কৃষ্ণের সেবা করে। জ্ঞান <laughs>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 খাওয়া নিষেধ আছে অনেকে বলে খুব কঠিন হরি কৃষ্ণ মন্ত্র বলো সেটা আমরা খুব ভালো লাগি কিন্তু এইসব নিয়ম পালন করা খুব কঠিন এবং নেশা সেটা বর্জন করা হয় তম তামাকি নেশা সকলে খাই বর্জন করতে হবে কেন কারণ ভগবান কৃষ্ণ চা খান না ভগবান্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা খন্ড ওই শাস্ত্রে অনেক বড় থালেখা আছে ও কৃষ্ণ ভগবান কি কি কান তার মধ্যে চা নেই এবং আমরা কৃষ্ণ ভক্তি করতে চাই আমরা শুধু কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ রূপে সেবা করতে চাই আমরা প্রসাদ খাই না আমরা প্রসাদ খাই না আমরা প্রসাদে সেবা করি আমরা সেবক আমরা ভোগী নয় আমরা ভোগী নয় আমরা সেবক আছি তো অনেকে আমরা যদি এইসব নিয়ম বলি তো ভয় লাগে তো ভক্তি ভালো আছে কিন্তু সেই রকম ভক্তি খুব কঠিন আছে কিন্তু যারা শুধুমাত্র ভক্তি জন্ম আসে তারা এইসব নিয়মে কথা প্রসন্ন হয় তারা বুঝতে পারে যে এই শুদ্ধ ভক্তি মার্গে তো শুদ্ধ আচরণ করা হয় আমরা কিভাবে এই কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ পরম শুদ্ধ এবং আমরা কি করে তাকেই সন্তুষ্ট করতে পারি যদি আমরা অশুদ্ধ আচরণ করি লোকেরা যারা এইসব বুঝতে পারে তো খুব উম প্রসন্ন হৃদয়ে এইসব নিয়ম পালন করে যারা শুধুমাত্র কৃষ্ণ খেয়েছেন তারা প্রস্তুত আছে সব কিছু করা কৃষ্ণ চরণ সেইবা প্রাপ্ত করার জন্য যাদের অন উদ্দেশ্য আছে তো শুধু ভক্তির জন্য আসে না তারা এই সব কথা শুনে পালন করে না সকালে এখানে আসে কৃষ্ণের জন্য কিন্তু এই ভক্তি ভক্তি শব্দের আসল পরিভাষা কি আছে সবাই বুঝে নাই এবং সবাই বুঝতে চায় তো অনেকেই এখানে আসে নানা আছে সবাইকে ভক্তি শব্দে প্রকৃত পরিভাষা শিখাতে অনেকেই অনেক উদ্দেশ্যে এখানে আসে আমাদের উদ্দেশ্য আছে সবাইকে রূপ গোস্বামী পাদের উদ্দেশ্য শিখাতে রূপ গোস্বামী আমরা সকলে অনুগামী। স্বামী গোস্বামী দ্বারা চৈতন্য মহাপ্রভুর প্রক্রেতা মার্গা অবলম্বন করা হয় রূপ গোস্বামী এই শ্লোক ভক্তির সমৃদ্ধ সিন্ধু নামক গ্রন্থে রূপ গোস্বামী সকাল শাস অভিপ্র এই শোক শিল্পী প্রকট খর অভিল শূন্য জ্ঞান আনুকূল্য কৃষ্ণুশীল ভক্তিম যে শুদ্ধ ভক্তি না উত্তমা ভক্তি কি রকম যারা কিন্তু ভক্তি কি বস্তু আছে রূপ স্বামী আমাদের শিখাচ্ছেন উত্তমা ভক্তি উত্তমা ভক্তি মানে সেই ভক্তি যার মধ্যে আর কনো ইচ্ছা থাকে না শুধুমাত্র এই ইচ্ছা যে কিছু যা করে বাঞ্চে তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না তো এই পার্থকা আছে আমরা যদি নিজের স্বার্থের জন্য কিছুই করি তাহলে সে শুদ্ধ ভক্তি নেই আমরা যদি সব কিছু কৃষ্ণের জন্য সব কিছু কৃষ্ণের জন্য করে কৃষ্ণ কি চান কৃষ্ণের কি ইচ্ছা আছে তো সেইটা শাস্ত্র থেকে শিখতে হবে তো এই সব কিছু কিভাবে আমরা সব কিছু কৃষ্ণের ভক্তরা এই জড় জগতে আসে আমাদের শুদ্ধ ভক্তি পন্থা শিক্ষা দেওয়ার জন্য কারণ ভক্তি নামে অনেক অভক্তি চলে ভক্তি একদম শুদ্ধ বস্তু আছে ভক্তি হচ্ছে গোলোকের রীতি এবং এই জড়ো জগতে অভক্তি চলে আথেন্দ্রীয় প্রীতি চলে এবং কৃষ্ণেন্দ্রীয় প্রীতি উভয় তো একদম পৃথক আছে তো আমাদের শুদ্ধ কৃষ্ণ ভক্ত আচার্যগণ বিশেষ করে যারা স্বামীরা অনুগামেরা তারা এই এইভাবে আমাদের শিক্ষা দেয় যে ভক্তি আমরা যা করি সেটা শুধু কৃষ্ণ আনন্দের জন্য করা উচিত আমরা যদি ভক্তি করি তো আমরা ও সুখী হয়ে যান কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন অপার প্রেমানন্দ সিন্ধু এবং আমরা যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে ওই স্বাভাবিক প্রেম আনন্দ যা সকলে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 অনেকবার দেখা যায় কেতনের পরে লোকেরা বলে তো কি আনন্দ হলো কীর্তনে আমরা যদি কীর্তন করি নিজের আনন্দের জন্য সেইটা কীর্তন ঠিকমতো কীর্তন হয় না আমরা যদি সুর গান তাল, বাণী লয় এই সকল সঙ্গীতে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 যে আই নন্দিঙ্করিত কৃপায় অতিম্র শিব শিব ফদ প্রাপ্ত করার জন্যে ভগবান কৃষ্ণে নাম ডাকতে হয় আমরা যদি নাম kirtan করে নিজে খানে সুখে জন্ম তো সেইটা কীর্তন সেটা একটা রকম কীর্তন আছে কিন্তু সেটা শুদ্ধ কীর্তন এমনি ওই নাম কৃষ্ণ নাম উচ্চারণ করলে তো কৃষ্ণ পূর্ণ সন্তুষ্ট হন অনেক মায়াবাদীও কৃষ্ণ নাম বলে কিন্তু কৃষ্ণ তো শোনেন না যেমন পাল বারবার কৃষ্ণ নাম বলতে। কিন্তু কি রকম ভাবানায় দেশ ভাব দেশ ভাবে ঈর্ষ ভাবে শিশুপাল সবসময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বৌতে কিন্তু ভক্তি ভাবানায় নাই দেশ পাবে শিশুপাল ইচ্ছা ছিল কৃষ্ণকে বধ করে সেটা সম্ভব নয় কিন্তু শিশুপালের সেই ইচ্ছা ছিল ও তো কৃষ্ণ নাম শুনেই খুব ঘৃণা করতো কৃষ্ণ কৃষ্ণ আমার সবচেয়ে বড় সত্র শত্রু সেইভাবে শিশুপাল কৃষ্ণ নাম ডাকতেন তো আমরা যদি যে কোনো অনুভাবে কৃষ্ণ নাম কেতন করে এই ভাবনা ছয় সেটা শুদ্ধ ভক্তি হবে না তো চৈতন্য মহাপ্রভু আমাদের শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি মাগ দার্শন দেওয়ার জন্য এই জড় জগতে আসল সবাই জানে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবোস্বামী এই মহাপ্রভু প্রার্থনা করেন কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর ছদার অবতার হচ্ছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কারণ তিনি শ্রীকৃষ্ণের দাবি আছে তো তুমি সর্বপ্রথমে সবকিছু পরিত্যাগ করে আমার চরণে সরণাগত হাও এবং তুমি যদি এইভাবে করবে আমি তোমার জন্য সমস্ত মুক্ত করব। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন নাম বলো রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র বিখ্যাচয় চৈতন্য মহাপ্রভুর উপদেশ তো সেটা চৈতন্য মহাপ্রভু দয়া কিন্তু কিভাবে আমাদের নাম জপ করতে হবে যাতে সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে সেটা আমাদের শিখতে হবে চৈতন্যৈতন্যের চরিতাম্রেতায় ওই বর্ণনা আছে যে হর্ষে প্রভু কহে সুন সুরূপরা আমরাই কিভাবে নাম লইলে প্রেমের উপজয় কি না ভেজে গেছে সেই জন্য একশো টাকা বলছে। কার ছিল তো বোঝা যায় না অফর আদি আছে ভিড়ের মধ্যে আপনাদের প্রাণ প্রিয় মোবাইল একটু বন্ধ করে না। বলে সহজ আমরা সবাই বলতে পারি না সবাই বলুন চুনা দেখি শুনিছে না সাধারণে তো আমি নিজের হৃদয় স্থিতি সম্বন্ধে বলতে পারি কিন্তু যে ঝুঁক থেকে অতি নম্র হাওয়া আমার জন্য খুব কঠিন আছে আমার জন্য রাবণ যেমন দাম্বিক হাওয়া আমার জন্য খুব সহজ আছে কিভাবে আমি থেকে আরো নম্র হতে পারি। জানি না কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের একটা রীতি দিয়েছে সেটার শরণাগতি বন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া সহ সিও ধৈতন্য মহাপ্রভু অতি দয়াল আছে সেই জন্য এই জড় জগতে আসে উম অতন্তলাভ প্রেম করিবারে বারে দান শিখাই শরণাগতি ভক্ত প্রাণ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 সেটা চৈতন্য মহাপ্রভুর মুখ্য উপদেশ তো শুধুমাত্র কীর্তন করতে হয় তো এত বয় আছে কেন এই শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ আছে শ্রীমৎ ভাগবত আছে দ্বাদশ স্কন্দ আমাদের ওই প্রভুপা দেয় দীক্ষিত শ্রীমৎ ভাগবত শে বড় আছে যে বহু জন্ম করে যদি শ্রবণ ক্ষেতন না পাই কৃষ্ণ পদে প্রেম কৃষ্ণ পদে প্রেম যা প্রাপ্তি আছে নাম করা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 প্রসাদ খাওয়ার জন্য আমরা মহাপ্রভুর অবদান কৃষ্ণ প্রেম লাভ করতে পারি আমরা শিল প্রভুপাধে সকল গ্রন্থের মধ্যে এই ক্ষত সম্বন্ধে আমরা তো শিল প্রভাদের সমস্ত গ্রন্থ পাঠ করুন ভক্তদের সঙ্গ সংগ্রাম বিশেষ করে শ্রবণ করা মাধ্যমে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 তো রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব অনেক ঊর্ধ্ব আছে তো প্রথমে আমাদের কুরুক্ষেত্রে কৃষ্ণ যা উপদেশ দিয়েছেন সেটা আমাদের শিক্ষক আছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ইন্দ্রিয় সংযম করতে হবে মন স্থির করতে হবে এই সব উপদেশ ভগবান কৃষ্ণ কে দেন তো আমাদের মনে উচিত নয় যে এই সব নিম্ন উপদেশ আছে আমাদের জন্য দরকার নেই আমরা এই রাধা কৃষ্ণা প্রেম ভাবে ভাবুক আছি তো আমাদের জন্য ভগবত গীতা কথা বলা কি দরকার আছে দরকার আছে আমাদের হৃদয়ে হৃদয়ের মধ্যে আমাদের প্রয়াস করো উচিত না সেই গৌপী লীলা কথা শ্রবণ কর আমাদের শ্রীমৎ ভগবত গীতা কথা শবন করার দা আছে যাতে আমরা ভগবান আমরা জীব আমরা কৃষ্ণের সেবক আছি তো বলা সহজ কিন্তু আমরা যদি নিজের হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে যেই কোন আমি কৃষ্ণ দাস আছি আমরা বুঝলাম না সেই জন্য বারবার শুনতে হবে ভগবত গীতা কথা শ্রীমৎ ভাগবতের কথা এইসব শুনতে হবে আমরা কৃষ্ণের জন্য এখানে আসছিলাম কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে জড় জাগতিক বাসনা যদি থাকে হবে যে আমরা কৃষ্ণের থেকে অনেক দূরে আছি কি করে আমরা কৃষ্ণের থেকে দূর আছে তো কৃষ্ণ সাবেব আছেন তিনি হচ্ছেন আন্তর্জামী সকলে হৃদয়ের মধ্যে বিরাজমান আছেন আমরা কৃষ্ণের থেকে দূরে আছি যদি আমরা কৃষ্ণের জন্য যে মধ্যে রাখি তো সেই সব প্রতিবন্ধ সেই সব বিঘ্নান এইসব ভৌতিক কামনা যা দ্বারা ভক্তি পোষণ হয় না ভক্তি নাশ হয় ঐসব ছেড়ে দেওয়ার জন্য ভাগবত গীতা শ্রীমান এই সব শুনতে হবে তো আমাদের উদ্দেশ্য আছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি কথা যা আমরা শিল প্রভাদে থেকে শুনেছে। সেটা ফলে বৈশন করা সেটা আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ কি আছে আমি জানি না আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য যদি শুদ্ধ খ্রিস্ট ভক্তি প্রাপ্ত করে তাহলে আপনারা এইসব কথা শুনে তো তৎক্ষণা আপনারা গ্রহণ করবে। কেউ যদি বলে যায় আমি শুধু ভক্তি চাই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 কিন্তু পরীক্ষা আছে পরীক্ষা আছে আমরা যদি এই ভক্তি নিয়ম সব কিছু পালন করতে চাই না তাহলে আমাদের অন্য অবিলাষ আছে আমরা নিজেকে বঞ্চন করি এবং চার নিয়ম পালন করলেও কম ফে ষোলমালা জপ হরি কৃষ্ণ মহামঞ্চ প্রতিদিন করলেও আমরা যদি হৃদয়ের মধ্যে অনরক ইন্দ্রীয় সুখে কামনা পোষণ করি তাহলেও আমরা কৃষ্ণের থেকেই দূরে থাকি আমরা যদি মনে করি আমি দীক্ষিত ভক্ত আছি আমি ষোলমালা জপ করি মোটামুটি চার পালন করেন মোটামুটি তো আমি শুদ্ধ ভক্ত সেই তো নাই শুদ্ধ ভক্ত মানে তার হৃদয়ের মধ্যে আর কোন ইচ্ছা নেই তো আমরা কি জন্ম আসছে শ্রী কৃষ্ণ বলেন যে চার রকম লোক আমার কাছে আসে তো সুকৃতি জন আছে মনে পুণ্যবান কিন্তু তার শুদ্ধ ভক্ত নেই তো এখানে এই মন্দিরে আমরা প্রচার করি শুদ্ধ ভক্তি করো শুদ্ধ ভক্তি করো অন্য অবিলাশ ছেড়ে দাও আপনারা কি জন্য এসেছিলাম আমি জানি না শ্রীকৃষ্ণ বলেন যে সকলে আমার কাছে আসে না শুদ্ধ ভক্তির জন্য আপনাদের যা ইচ্ছা আমরা সেটা আমরা বলছি না ওইখানে আসুন কীর্তন করুন প্রসাদ নেন কত শুনুন সেটা করুন কিন্তু আপনারা যদি প্রকৃত পক্ষে কৃষ্ণা ভক্তি করতে চান তো এইসব কথা শুনুন এবং এইসব উপদেশ অনুসারে আপনারা আপনাদের জীবন গড়ে তুলুন এই হচ্ছে আমাদের নিবেদন এই কারণে আমি আর বেশি কথা বলব না কারো প্রশ্ন যদি আছে তো জিজ্ঞেস করো একদি প্রশ্ন নেব